সাহল ইবনু সাহাদ রদিল্লাহ তাল্হ্ন হতে বর্ণিত নাবী সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন আমার উম্মতের সত্তর হাজার লোক অথবা সাত লক্ষ লোক একই সঙ্গে জান্নাতে প্রবেশ করবে তাদের কেউ আগে কেউ পরে এভাবে নয় আর তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল থাকবে